كيف فؤادك بالحياه والله قد مدح الحياه وهو الحي يقدر عبدا تضطعب بعان انت فؤادك بالحياه الله قد نحمده ونصلي على رسوله القديم اما بعد لجدت مهمانيتكون যা সুন্দর কল্যানের দিকে পরিচালিত করে এবং অসুন্দর অকল্লান থেকে দূরে রাখে লজজা সৎ চরিত্র ও সৎকর্মের উৎসিতামর্শাদ করেন আল্লাহুল্ল লজ্জা পুরোটাই কল্যাণ লজ্জা ইমানের অংশ তাই মুমিন মাত্রই লজ্জাশীল হয় সাহি মুসলিম এসেছে রসুল সাল্লাহ আলী সাল্লাম করেন আল ইমানো আবাহ ইহ ইহ আদনাহা ইমা আনিত ও আল হায়া উস আবা ইমান ইমানের সাতাত্তর বা সাতষট্টি অধিক শাখা প্রশাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হল লা ইহা ইহ বলা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া আর লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ শাখা দিন ইসলামের একটি মূলনীতি হল মখলোক খালিকের গুণে গুণান্বিত হবে সৃষ্টি স্রষ্টের গুণে গুণান্বিত হবে তবে এই নীতি স্রষ্ট কেবল ওইসব গুণের ক্ষেত্রেই প্রযোজ্য যেগুলো সৃষ্টির সঙ্গে সংগতিপূর্ণ যেমন হাদিস এসেছে আল্লাহ তালা দয়ালু তিনি দয়ালু বান্দাদের ভালোবাসেন আল্লাহ তালা মহান তিনি মহৎ লোকদের ভালোবাসেন অনুরূপ হায়া ও লজ্জা এটি আল্লাহর গুণ তাই বান্দাদের উচিত এই লজ্জার গুণে গুণান্বিত হওয়া সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিস এসেছে জ্জাশীল এবং দানকারী বান্দা যখন তার দরবারে হাত তুলে দোয়া কুয়াটে তখন তিনি তাকে খালি হাতে বিফল মনোরথে ফিরে দিতে লজ্জাবোধ করেন তৃণবী সাল আলী সাল্লাম ছিলেন লজ্জাশীলতার মূর্ত প্রতীক সহি বোখারিতে এসেছে আবু সাইদ খুদ্ অন্তপুরের কুমারী মেয়েদের চেয়েও অধিক লাজুক ছিলেন অপছন্দনীয় কোন বিষয়ের প্রতি যখন তার নজর পড়ত আমরা তার চেহারা দেখে বুঝতে পারতাম প্রিয় ভাই একজন আদর্শ মমিন খুবই লজ্জাশীল হয় ये लज्जा ताके गुना बाँचिए रखे मानुष्ठ सामने तो बटे निर्जने से गुना करते लज्जा पाए क्यों से जाने आल्ला के देखें तर अंतरे आल्लर प्रति लज्जाबोध था कथा क्च व आचरणे भद्रता और बिनयर छाप फुटे उठे लज्जार महिमान्वित गुण तारति पदक्षेप के साफल्य और कल्याण भरे दे तला सबाई के लज्जार गुणे गुणान्वित हार तौफिक दान कर ইয়ার বলামিন